بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين وعلى آله واصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سهيل يدعوه إلى الله على بصيرة أنا ونستبعني وسبحان الله ومعنى من المشركين وقال سبحانه وأن هذا صراطي مستقيما فاستبعوه ولا تتجعوا السبل فتطرق بكم عن سبيلك ذلك مصراكم به لعلكم تتقون <تصفيق> وعن ابن ابن رضي الله عنه وعن عن النبي صلى الله عليه وسلم لما بعث معاذا إلى الجبل فقالوا يا معاذ إن الكتاتي قوما من أهل الكتاب فدعوهم إلى شهادة أن لا إله إلا الله وفي رواية إلى أن يوحد الله فإنهم أطاروك لذلك فعلنهم أن الله اضطرد عليهم خمس صلوات জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন এবং অসংখ্য ভৌগোলিক মুসলিম থেকে বাছাই করে সত্যিকার ইসলামের দিকে প্রত্যাবর্তন করার জন্য তৌকিক দান করেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য অবনীত সালাদালাম প্রিয়নাবী মোহাম্মদুল রসুল উল্লাহ সাল্লিয় সাল্লামের প্রতি আল্লাহ তালা যাকে কল্যাণের আধার করে বিশ্বমানবতার জন্য মুক্তির দুধ করে পাঠিয়েছিলেন যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বন্য নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য আদর্শ দায়ের প্রতি আমাদের আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে লাহ ইল্লা দিকে মানুষকে দাওয়াত দেওয়া লাহা ইহার দিকে মানুষকে দাওয়াত দেওয়া গত সপ্তাহ আমাদের আলোচনা বিষয়বস্তু ছিল শিল্প সম্পর্কিত আমরা গত সপ্তাহে শিল্পের একটা ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম এবং শিল্পের একটা অধ্যায় দুইটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম একটা অধ্যায় ছিল আদম আলাইহিসাল সালামের সময়কার দ্বিতীয় অধ্যায়টা হয়েছে ছিল নুয়া আলহীতাল্লাহাতামের সময়কার এই শিটকে রেখা হচ্ছে ঐতিহাসিক অধ্যায় যা ফুর আনুর ক্যারিয়ার বর্ণিত আছে ইতিহাস অনেক রকম কথা বলে ইতিহাসের কথা বলার স্টাইল অনেক রকম পর্দার আড়াল থেকে ইতিহাস একরকম কথা বলে পর্দার বাইরে থেকে ইতিহাস আর এক রকম কথা বলে ঘরোয়া মসজিদে ইতিহাসের কথাবার্তা হয় একরকম আর সাধারণ জনগণের কাছে ইতিহাসের কথাবার্তা হয় আর এক রকম রাষ্ট্রীয় নেতাদের কাছে ইতিহাসের কথাবার্তা হয় আরেক রকম ভূগোলবিদদের কাছে ইতিহাসের কথাবার্তা হয় আরেক রকম কিন্তু ফুরহানুল করিমের যে ইতিহাস আল্লাহ সুলহান উল্লেখ করেছেন আর রসুল সাল্লা আলিয়াল্লাম তার পবিত্র হাদিফ মুবারকগুলোতে যে ইতিহাসগুলো উল্লেখ করেছেন সেগুলো দ্বিতীয় কোনো দিক নেই পুরোটাই একটাই নীতিমালা একটাই নীতিমালা প্রকাশ্যেও যা বলে অপ্রকাশ্যেও তাই বলে সাধারণ এক ঘাটে কথা বলবে ইসলাম ইসলামের ইতিহাসের কথা বলা ঘাঁচ হবে একটা এক ঘাটে কথা বলতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাস নিয়ে কত রকম খেলাধুলা চলছে না এর কারণ কি কারণ হচ্ছে ইতিহাসের এই নীতিমালা কে তারা ঐতিহাসিক যারা আছে লেখালেখি করে তারা বলে থাকে যে ঐতিহাসিকদের পর্দার আড়ালের আর জীবন আছে সবকিছু পর্দার বাইরে আনতে পারে না কিন্তু ইসলাম সবকিছুকে পর্দার বাইরে একই নিয়ে চলে আসছে পর্দার ভিতরে নারীদের জন্য ইতিহাস এইভাবেই বলছে যেভাবে পুরুষদের জন্য একে ওপেন এক প্রকাশ্য মজ দিচ্ছে যেভাবে বলতে পারে ঐতিহাসিক একটা অধ্যায় শিরকের ক্ষেত্রে একটা ছিল আদম আলী ইত্তলাতামের সময় কাজ দ্বিতীয়টা ইম আলী ইত্তলাতামের সময়কাঁদ এবং এই সির্কের অধ্যায়ের সূচনাটা তিন ভাবে হয়েছিল তাই না তিনটা মাধ্যম দিয়ে পৃথিবীতে শিল্পের স্থাপনাটা গেড়ে বসেছিল তিনটা মাধ্যম দিয়ে শিল্পের স্থাপনা গেয়ে বসেছিল একটা বলেন মাথায় রাস্তা হবে নাহলে এত দূর থেকে আসেন কষ্ট করে আসেন যে যত দূর থেকে আসে তার কষ্ট কত বেশি আমাদের ক্লাসে সেই কুমিল্লা থেকে ছেলে এসে ক্লাস করে শুক্রবারের ক্লাব কুমিল্লা থেকে গেছে ক্লাস থেকে এসে ক্লাস কথা ওদের ক্লাসে ডাকবার এত দূর থেকে আসতেছে এত টাকা খরচ করে আসতো তো তোমার আসার অর্থ কি তাহলে আমার সবার দেখবার কোনো লাভ নেই চেয়ে কোনো লাভ নেই যে কাছে থেকে আসে তার গুরুত্ব নাও থাকতে হবে যে দূর থেকে আসবে তার গুরুত্ব থাকতে হবে কি নিয়ে যাচ্ছি কী নিয়ে যাচ্ছি কেন আসলাম এত দূর থেকে বলেন দূরতে থাকতে হবে আমি কিন্তু না দাঁড়াতে কড়া মানুষ বলেন তিন ভালো সিডিটা স্থাপিত হয়েছিল তিনটা মাধ্যম দিয়ে ইতিহাসের অধায় দুইটা আর শীত দিয়ে থাকার মাধ্যম হচ্ছে বলেন শ্রদ্ধা আপত্তি তিন নম্বরটা বলেন আপনারা হলো সচেতন খুব ভালো অবস্থা নীতিমালা পৃথিবীতে আপনি এই নীতিমালা যদি আপনার মাথায় থাকে সারা পৃথিবীতে যেমন প্রকারের শিল্পী আসুক না কেন আপনাকে চিহ্নিত করে কিন্তু আপনার সহজ হয়ে যাবে শিল্পের অসংখ্য রাস্তা ধেয়ে নতুন নতুন বিশ্বাস করেন প্রতিদিন নতুন নতুন আকৃতি নিয়ে আসতেছে নামে শিখ হাদিসের নামে শিখ নতুন নতুন আকৃতি নিয়ে আসতেছে এগুলোকে চিহ্নিত করবো কিভাবে এই তিনটা নীতিমালা যদি মানুষ মাথার ভিতরে থাকে সেই তিনটার আলোকে যত প্রকারের শিখ আসেন না আর স্থাপনা ছিল তিনটা বলেন আল্লাহর নাম নেই জরুর সালাম কিছুই নেই মাথায় রাখতে হবে মাথায় না রাখলে কিছুই হতে পারবেন না এখন তো আশা হচ্ছে যে আপনারা দায়ী হবেন দায়ী হতে হলে মাথায় কিছু রাখতে হবে মাথায় না রাখতে পারলে কাজ হবে না চুপ করেন কথা বলে এখানে এসে কথা বল আজকের আলোচনা হচ্ছে মানুষকে আহ্বান করা দাওয়াত দেওয়া মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহান মোহাম্মদুর রসুল্লাহ তাল্লাহ আলী আলামকে তার দাওয়াতি নীতিমালা শিখাচ্ছেন তার দাওয়াতি নীতিমালা মোহাম্মতামকে শিখাচ্ছেন এবং মানুষকে বলে দেওয়ার জন্য বলে দিচ্ছেন যারাই নবীওয়ালা কাজ করতে চায় তাদেরকে এই দাওয়াতি নীতিমালা শিখাচ্ছেন নবীওয়ালা কাজ অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক দামি কাজ তাই না নবীওয়ালা কাজ অনেক দামি কাজ গুরুত্বপূর্ণ কাজ নবীওয়ালা কাজ নবীওয়ালা কাজ যারাই করতে চায় দামি কাজ যারাই করতে চায় তাদেরকে নীতিমালা আল্লাহ আল্লাহ সোহান ও তালা শিখিয়ে দিচ্ছেন নবীকে এবং নবীর মাধ্যমে যারা আছে তাদেরকেও শেখাচ্ছেন যে এই নীতিমালাটা কি হবে সেটা প্রথম দাও বাককে দ্বিতীয় দাও আজকে তৃতীয় দাও আকি চতুর্থ দাও আকৃতি পঞ্চম দাও আটকে একটা ধাপ শিখে দিচ্ছেন তারপরে দিচ্ছেন হচ্ছে অন্যান্য বিষয়গুলো প্রথম দাওয়াতটা কিসের হবে দাওয়াত নীতিমালা শিখিয়ে দিচ্ছেন কি দাওয়াত মানুষকে সর্বপ্রথম নামাজের দাওয়াত দিতে তাই না প্রথম কিসের দাওয়াত দিতে হবে নামাজের দাওয়াত দ্বিতীয় দাওয়াত দিতে হবে তসবী তহবিলের দাওয়াত তৃতীয় দাওয়াত হবে বিভিন্ন শবকের দাওয়াত চতুর্থ দাওয়াত হতে হবে ডাওয়াতের দাওয়াত এইগুলো যখন দু চারটা হয়ে যাবে তারপর দাওয়াত সরাসরি সরকারের বিরুদ্ধে এগুলো দাওয়াতে নীতিমালা তাই না একটাও নয় দাওয়াতের নীতিমালা আল্লাহ তুহান তারা শিখাচ্ছে নবী তুমি বলো বল নবী বল কি হার হি এটা হচ্ছে আমার পথ এই পথ দিয়ে আমি চলি পথ দিয়ে আমি চলি এই থাবিল মানে এই রাস্তা নয় এই চলাচলের যেটা বলা হয় এই যে রাস্তা গুলো আছে জোনাল রাস্তা এইগুলোকে আরবিতে বলা আর মেন রোড যেগুলো আছে যেগুলোতে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে সরকারি লোকজনরা যাতায়াত করে সবার দৃষ্টি থাকে সেটাকে বলা হয় সার আর মানুষের জীবন চলার পক্ষে বলা হয় স্বাধীন আর সরল পক্ষে বলা হয় একদম সরল পথ যেখানে কোনো বক্রতা নেই বেজাল নেই এই নাই সেই নাই ওটা বলা হয় সেভ একই বস্তুর কয়েকটা নাই তো স্বাধীনটা হচ্ছে জীবন পথ যে পথ দিয়ে মানুষকে কল্যাণের দিকে আসে মানুষ কল্যাণের দিকে আর এই সাবিলটা কখনো কখনো এটা করধারিত কোন পথের দিকে চলে যায় আল্লাহ প্রদত্ত পথ যখন না হয় তখন এটা অকল্যাণকর পথের দিকে চলে যায় এটা পথ যে পথ দিয়ে মানুষ তাদের জীবনকে পরিচালনা করে জীবন পরিচালনা করার একটা পথ তাকে কি বলে না তরিকা আলাদা জিনিস প্রত্যেকের অর্থের আলাদা শব্দের অর্থগুলোই আলাদা তো পুরাণে জীবন পদ্ধতির জন্য যতগুলো কথা এসেছে আলাদ এসেছে না হলে সাবিল এসেছে অধিক ভিন্ন জিনিস তৈরি হচ্ছে মানুষ বানানো আল্লাহ রুকুমার নবীর তরিকা বলে বলে মানুষকে নিয়ে যে নিয়ে সাবিলি নিজের তরিকায় এটা হচ্ছে আমার পথ আমার গতিপথ এই পথ দিয়ে আমি আমার জীবনকে পরিচালনা করি এ পথ দিয়ে আমি মানুষকে আল্লাহ দিকে ডাকি কার দিকে ডাকি আল্লাহর দিকে ডাকি কিভাবে ডাকি আল্লা বাকি আলা আল্লা ড্রি রান হচ্ছে কি চোখ আইন উন্মানের চোখ বাচ্চার মানে চোখ বাচ্চার মানে বাচ্চারা আলাপ করতে হচ্ছে দৃষ্টি শক্তি দৃষ্টি গভীর বৃষ্টি আলাদ বাক্তই রাখিনের সাথে গভীর দৃষ্টি সহকারে অজ্ঞতার সাথে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকিনা কাটা আল্লাহর কথা মহত্র দাওয়াতি নীতিমালা অজ্ঞতার সাথে আমি মানুষকে আল্লাহ দিকে ডাকিনা যতটুকু ডাকছি জ্ঞানের সাথে ডাকছি জ্ঞান নিয়ে মানুষের মানুষকে আল্লাহ দিকে ডাকছি এই জন্য ইসলামের নীতিমালা দাওয়াত নীতিমালার মধ্যে আর একটা নীতিমালা হচ্ছে যে জাহেরিয়াতের সাথে কোনো কথাই বলা যাবে না সজ্ঞতার সাথে কোনো কথাই বলা যাবে না নিষিদ্ধ পালিয়া পুরুষায় না হলিয়মুখ যদি তারও ভালো কথা বলবে অথবা মুখটাকে চালানোর বন্ধ করে দিলে লিয়াসমুখ চোখ কোনো কথা নেই পার্লে জ্ঞানের সাথে বলবে নাহলে নাই তার ইলাল্লা আমি আল্লাহর পতে মানুষকে ডাকি আল্লাহ রত রতিন জ্ঞান চক্ষু সহকারে গভীর জ্ঞান সহকারে এটা শুধু আমারই কাজ না অমানিত করবে এই দাওয়াত আল্লাহ এবং জ্ঞানের সাথে মানুষকে ডাকবে ও দিয়ে অমান যে আমার ইত্যাদেপা করবে যে আমার অনুসরণ করবে তার জন্য কাজ এটাই চাল্লার দিকে ডাকবে এবং জ্ঞানের সাথে ডাকবে দুইটা দিকেই ডাক্তার হবে আল্লাহ যে ব্যক্তি কাজটা করতে পারবে সে হবে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ সবচাইতে ভালো মানুষ হবে সে সবচাইতে ভালো মানুষ হবে সে ভালো মানুষ পৃথিবীতে খুঁজে পাবেন না যে আল্লাহর দিকে মানুষকে ডাকবে পাশাপাশি মানুষকে যে আহ্বান করা হচ্ছে শুধুমাত্র সবাই কি আল্লাহ আহ্বান করে সবাই কি শুধুমাত্র আল্লাহ অন্যদিকে ডাকে না অন্যদিকে যাও ডাকছে আল্লাহর দিকে ডাকার সংখ্যা মানুষের কম একদম কম একদম কম যারা সত্যিকার অর্থে নিঃশে নিঃশর্ত ভাবে আপসহীন ভাবে মানুষকে আল্লাহ দিকে যাচ্ছে এই সংখ্যা পৃথিবীতে খুব কম নবীদের দাওয়াতি নীতিমালা তৃতীয়বার একটা নীতিমালা হচ্ছে তারা থাকতেন নিঃশর্ত কোন শর্ত আরোপ করতেন না আল্লাহর সাথে তারা থাকতেন সবসময় নিঃস্বার্থ কোনো স্বার্থ থাকতো না একমাত্র স্বার্থ হচ্ছে জান্নার তিন নম্বর হচ্ছে তারা আপোষহীন থাকতেন কারো সাথে আপোষ করতেন না দেখেনা কাকিম আল্লাহ নজর করে দিচ্ছেন যে আপোষ করতে যেও না ওদের ধর্ম তোমার দিন তোমার ওরা ওদেরটা মানুষ তুমি তোমারটা মানুষ বলে দাও আমি তোমাদের সাথে নেই আপোষহীনতা শেখাচ্ছেন আমরা তোমার নমতারা যে নেই যারা নেই তো অসংখ্য রাস্তা গিয়েছে এই ভালো মানুষের রাস্তার সংখ্যা কম আল্লাহর দিকে ডাকার মানুষের আত্মার সংখ্যা অনেক কম আল্লাহর দিকে ডাকছে এছাড়া কোন দিকে ডাকা হচ্ছে কেউ খানকার দিকে কেউ তরিকার দিকে কেউ ক্ষমতার দিকে কেউ হুকুমতের দিকে কেউ খেলাফতের দিকে কেউ নামাজের দিকে কেউ হজের দিকে কেউ জিহাদের দিকে হ্যাঁ কেউ মারামারি কাটাকাটির দিকে কেউ হরতালের দিকে কেউ মহাসমাবেশের দিকে যে যে দিকে মনে যাচ্ছে সে সেই মানুষকে ডাকছে সেই দিকে সেটা কি আল্লাহ সোহান ওরা বিষয়টাকে আরো উল্লেখ করে দিচ্ছেন যে সারা মিনাদ্দ জন্য একটা দিন কি আল্লাহ তলা শরীয়ত হিসাবে অবতীর্ণ করেছেন এটা দিনকে শরীয়ত হিসাবে অবতীর্ণ করেছেন এবং যে দিনটা তিনি মুখের কাছেও পাঠিয়েছিলেন এবং তোমার কাছেও সেই দিনটাকে তিনি করেছেন অমারিনা বিব্রাহিম মমতা ওয়াহিসা আলাহাল্লাম মোহাম্মদ সাল আলী সাল্লাম সবার কাছে আল্লাহ তালা একই দিন পাঠিয়েছেন একটাকেই শুরু করে পাঠিয়েছেন কি সেটা ছিল আমি তিন দিন পতি তোমরা দিন কায়েম করো এবং এই যে সময় সবার কাছে যে দিনটা পাঠিয়েছে এর মধ্যে কোন ধরনের সৃষ্টি করোনা না অর্থ নিয়ে এসো এর মধ্যে কোন ধরনের পার্থক্য তোমরা সৃষ্টি করো না মতো পার্থক্য তোমরা দেখাতে চাচ্ছি আমরা কি বলেছিলাম এর আগে জীবন ব্যবস্থা তাত্ত্বিক অর্থ দিনের শারীরিক অর্থ কি বলেছিলাম হম সকল প্রকার জীবন জীবন যেখানে পাওয়া যায় তাকে কি বলা হয় দিন এই অর্থ দিনের একটা ব্যাখ্যা আমরা করেছিলাম একটা ব্যাখ্যা আমরা করেছিলাম যে হচ্ছে জীবন ব্যবস্থা আল্লাহ ইসলাম নেই নামকরণ করেছেন এই ইসলাম টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত ইমান টিকে থাকবে দিনের ভিত্তি হচ্ছে ইমান দিনের মূল তত্ত্ব হচ্ছে ইমান ইমান যতক্ষণ থাকবে ততক্ষণ ইসলাম থাকবে ইমান নেই তো ইসলাম নেই ইমান নেই তো ইসলাম নেই আমরা ব্যাখ্যা করেছিলাম না যে দিন তার মৌলিক কথা হচ্ছে ইমান ইমানের মূল কথা হচ্ছে আল্লাহ তীদ তহীদের মূল কথা হচ্ছে লাহা মূল আহ্বান হচ্ছে লাহা ইল্লাহ আজকে যার আলোচনা তো দিনের মূল বিষয় হচ্ছে আল্লাহ তাহিদ মূল বিষয় বস্তু হচ্ছে কি আল্লাহ তাওদ যে জীবন ব্যবস্থায় বা যে দিনের মধ্যে আল্লাহ আছে সেই দিনটাকে আল্লাহ প্রহানা কবুল করবেন আর যে দিনের মধ্যে আল্লাহ তরফ নেই হিন্দু হিন্দু একটা দিন নয় একটা দিন নয় সবগুলো কিন্তু দিন সেখানেও জীবন ব্যবস্থা আছে সেখানেও জীবন ব্যবস্থা আছে কিন্তু আল্লাহর তরফিদ না থাকার কারণে সেটা আল্লাহর কাছে শ্রণ করা শুরু করে দিয়েছে তখনই আল্লাহ তুহান এটাকে মনকুব করে দিলেন মনকুব হয়ে গেল নতুন করে আর একটা জীবন ব্যবস্থা আল্লাহ তুহান আমাদের জন্য পাকালেন এইটার মধ্যে যারা কাকছাক করবে তারা মুসলিম থাকবে তারাও মুসলিমের মূল বিষয়বস্তু হচ্ছে কোরআন কেউ বিশ্বাস করছেন আল্লাহ তহীদের সাথে আপনার দিবস বিশ্বাস করছেন আল্লাহ তহীদের সাথে আপনার তাকদীর কে বিশ্বাস করছেন এটাও আল্লাহ শাহীদের সাথে তাও সেই দিন কোনো কিছুই চলতেই পারে না অসম্ভব হতেই পারে না পারে না তো আল্লাহ তোমাদের মানুষকে আহ্বান করা নাকি তোমরা দিন কায়েম কর্ম করো দিন মানে কি বললাম আমরা আল্লাহ ব্যবসায়ী ব্যবসায়ী ভিত্তিক জীবন ব্যবস্থা ব্যবসায়ী ভিত্তিক জীবন ব্যবস্থা যার নাম হচ্ছে কি ইসলাম তারা এই ভিত্তিক জীবন ব্যবস্থা যার নাম হচ্ছে ইসলাম সেই ইসলাম সেই ইসলাম আল্লাহ এটা ইসলাম কাটতে পারে তারা এই ভিত্তিক জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম যারা তারা এই ভিত্তিক জীবন ব্যবস্থা মানবে তাদের নাম হচ্ছে কি মুসলিম তো সালাতামে তোদের বিষয়বস্তু এক কোন পার্থক্য নেই আর সবাই এক পথ দিয়ে আল্লাহর দিকে মানুষকে দেখেছেন আজ এই তাদের আল্লাহ এক পথ দিয়ে অন্য কোনো দিকে ডাকা যাবেই না তরিকার দিকে খানকার দিকে বুজুর্গের দিকে আকাবিরের দিকে ইমামের দিকে মাঝাবের দিকে কোনো দিকে মানুষকে ডাকা যাবে না যদি ডাকে তাহলে কি হবে সেটা সির্কের পথ হয়ে যাবে সিরকের পথ হয়ে যাবে ইয়া আগে সেটা আল্লাহ তারা বলছেন আরাম অমানিত আমি বলি তুমি বলে দাও আমি এবং যারা আমার অনুসারী যারা মহিলারা কাজ করতে চায় তাদেরও কাজ এটা তারা শুধুমাত্র আল্লাহ দিকে ডাকবে চিল্লার দিকে ডাকবে না মিটিং এর দিকে না মিছিলের দিকে না কোন দিকে আল্লাহ দিকে অশুভান আল্লাহ আল্লাহ হচ্ছেন পুতো পবিত্র মহান পবিত্র আল্লাহ পুতো পবিত্র সুবাহ আল্লাহ মানে কি আল্লাহ পবিত্র কতটুকু পবিত্র আমাদের গায়ে একটুখানি ময়লা লেগেছে এখন বুঝে ফেললাম পবিত্র কতটুকু পবিত্র পুরো সবচাইতে পবিত্র সকল প্রকার অন্যায় থেকে তিনি পবিত্র মানুষের উপরে যত প্রকার বেহিন চাপি সকল প্রকার বেহীন চাপি থেকে তিনি পবিত্র এই পবিত্রতার সংজ্ঞা কত দিবেন বেশি পবিত্র হচ্ছেন কে প্রত হচ্ছে আল্লাহ পুত্র আল্লাহ তারা বলছে নিকা কৌরি আছে আমি এটা হলে মুখের কথা এটা হলে মুখের কথা ইউনার কয়লা মেলা দিয়ে কাতার যারা আছে অতীতে যারা কাগজ ছিল তারাও এইভাবে মুখের কথাবার্তা বলেই চলে গেছে আমি এগুলো থেকে পবিত্র আল্লাহ বলছেন এই বলাটা যে সবসময় চলতে থাকবে এরকমটা নয় আল্লাহ বদলা নিয়ে নিবেন রাহুমল্লাহ আল্লাহ তালা বদলা নেবেন তাদেরকে আল্লাহ তালা শেষ করে দিবেন যেখানে পাবেন সেখানে শেষ করবেন আল্লা করবেন আল্লাহ করে দেবেন বলছেন এই আয়াতের সাথে অনারানা মিনাল মুর্শিকের মিল হচ্ছে যারা আল্লাহ রাস্তাকে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় মানুষকে ডাকবে তারা শিরিপ করে ফেলবে অন্যের দিকে আহ্বান করবে যে দায়ী অন্য কোনো তাইকে আহ্বান করবে সে সিড করে ফেলবে যে কোনো তাইকে আহ্বান করুক সে সিডি করে ফেলবে সে মুশ্রিক হয়ে যাবে আর যদি শুধুমাত্র আল্লাহ দিকে জ্ঞানের সাথে ডাকে তাহলে সে তাও কি করে থাকবে আল্লাহর দিকে ডাকবে জ্ঞানের সাথে ডাকবে তাও কীদের করে থাকবে আর আল্লাহর দিকে ডাকবে না অন্য যে কোন দিকে ডাকবে তরি কাম পথ এইটা সেটা ব্যানা কাইন্দ যেদিকেই ডাকুক তারা মুশ্রিক হয়ে যাবে আমার নামে মুর্শিদিন আমি এই পথ দিয়ে ডাকি জ্ঞানের সাথে আর আমি দেখেন না যারা বই কিতাব ইমামের দিকে ডাকছে বুজুগের দিকে যাচ্ছে নেতার দিকে যাচ্ছে ভিন্ন আদর্শের দিকে যাচ্ছে জাতীয় আদর্শ কখনো কখনো বিজাতীয় আদর্শ কখনো কখনো আন্তর্জাতিক আদর্শ এক একদিকে মানুষকে ডাকছে সব শেষের পথ সব শিল্পের পর সেই সমস্ত থাকবে যারা শুধুমাত্র আল্লাহ কুমাল এই তারা দিয়ে নবী যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি দাঁড়িয়ে দেও না কথা বলতে দাঁড়িয়েও না তুমি কথা বলতে যে দাঁড়াও তো কি হবে মনে লেখো আর একটা উত্তর দিতে পারব না এখন আমাকে আল্লাহ তালা জবাব দিয়েছেন এই জন্য আমি মিথ্যা বলি কে আমাদের দিনের জবান মিথ্যা বলবে পরিপূর্ণ অনুগত হয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ তালা এই জবানের একটা জবান আছে সেটাকে খুলে দিবেন এই হাতের একটা জবান আছে সে হাতের জবানকে আল্লাহ খুলে দিবেন কানের একটা জবান আছে সেটাকে খুলে দিবেন চোখের একটা জবান আছে সেটাকে আল্লাহ তালা কুলে দেবেন সে প্রত্যেকটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রত্যেকটাকে জিজ্ঞেস করা হবে হারাম এই আয়ের আলোকে জ্ঞান ছাড়া একটাও কথা বলা হারাম মাত্র তিন দিন লাগাতে পারলে সে হয়ে যায় বো আর এক কিল্লা লাগাতে পারলে তো কোনো কথাই নেই এলাকার ইমাম তিন চিল্লাগাতে পারলে সেই দৃষ্টিকে নির্মাণ আর ওর পেটের ভিতরে একলাথের অর্থ বল ওর পেটের ভিতরে বিনামাই জন্য দিয়ে যে পাহাড় ধ্বংস পড়ে ওইটাও যদি ওর পেটের ভিতরে বাধ্য করে বলেন যে সুরাভাতের অর্থটা একটু বলতে বাবা সোনা করানোর যদি আয়াতের অর্থ ও বলেন ও আমাদের কাজ ওটা আলেমন আমাদের কাজ ওটা আলেমদের কাজ এগুলো জানতে চান আলেমদের কাছে যান আমাদের কাছে আসবেন তবলিকের জন্য আল্লাহ দিকে দাও তো তবলিকে মেহনত করে আমাদের কাজ হচ্ছে মেহনত করা আর কোরআনের অর্থ বলে আল্লাহ করে দিয়েছেন না চলবেই না অসম্ভব কথা আল্লাহ অর্থিকতা মানে জ্ঞান জ্ঞানের সাথে যেটাই বলবো জ্ঞানের সাথে জ্ঞান নেই একদম চুপ আল্লাহ উত্তর তিনি নিজে চুপ থাকতেন তাকে এসে জিজ্ঞেস করা হচ্ছে আমারও জানে আমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি আল্লাহর কাছে জিজ্ঞেস করবো আল্লাহর কাছে জিজ্ঞেস করব আল্লাহ বললে তো আমি আর একদিন প্রশ্ন করছে যে নবী বলেন তো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নাম আমার জানা নেই ঠিক আছে আমি উত্তর নিয়ে জিদ্রিলকে তারপরে তোমাদেরকে বলবো জিবিলাম এসে বলছেন আসলেন ওহাই নিয়ে আল্লাহ আসলাম বলছেন যে ভাই জিবিল বলতো পৃথিবীর উৎকৃষ্ট জায়গা কোনটা নিকৃষ্ট জায়গা কোনটা সৈয়া নবী আল্লাহ আমি জানি না আমি আল্লাহকে জিজ্ঞেস করে তারপরে বলবো এরপরে ওহিনিয়ে আসছেন আসার পর সালাহাম বলছেন যে আল্লাহ খুশি হয়ে যান সুসংবাদ গ্রহণ করেন আজকে আমি আল্লাহর এত নিকটবর্তী হয়েছি এত নিকটবর্তী হয়েছি অনেক কাজাটাচি আল্লাহ কাজাকি চলে গিয়েছে আমি আল্লাহকে জিজ্ঞেস করে এসেছি যে আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট স্থান কোনটা আর উৎকৃষ্ট স্থান কোনটা মহাসম বলছেন তাড়াতাড়ি বলো বলো শোন তিনি শুনিয়ে দিচ্ছেন পৃথিবীর উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাণিজ্য বিধানগুলো ব্যবসার কেন্দ্রগুলো বাজারগুলো বলে দিচ্ছেন আমি জানি না সম্মান কমে গেছে তাই না জানি না এই কথা বলাতে হবে সম্মান কমে গেছে আর আপনি যদি জানি না বলে তো এই মানুষের মত চাকরি নাই ও কি করছে ডাকি ও করলটা কি ওই মা জানে অত শ্রী ইমরান বুসালীন তিনিও বলছেন জানি এই না বলতে পারাটা হচ্ছে সম্মানের একটা পথ জানি না বলতে পারাটা হচ্ছে সম্মানের একটা পথ এবং মালিক লাগে এক বৈঠকে বসে চল্লিশটা প্রশ্ন করা হয়েছিল এই চল্লিশটা প্রশ্নের আটত্রিশটা প্রশ্নের উত্তর বলছে লা আলম লা আলম আমি জানি না মাত্র উত্তর দিয়েছে বা বাকি আটত্রিশটা প্রশ্নের উত্তর কোথাও আমি জানি না এ বিষয়ে আমার কোনো জানেন মন কোয়েশে কেউ যদি ভালো মনে করেন যে আমার জানা নেই আমি জেনে বলবো মনে করেন যে লোকটা হচ্ছে ভালো মানুষ ইনশাআল্লাহ ইনকার রাসূলের কথার ক্ষেত্রে কোনো দ যায় না কোনো কিছু প্রকাশ করা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা দাওয়াত শিখাছেন আরি তাবিরি আবু ইয়া আল্লাহ আলা বাসিরাতিন আলামিত সাবানি বুঝায় পায়দার দেখা মুদারসে তাফসির যা আল্লাহর দিকেই মানুষকে ডাকতে হবে দিকেই মানুষকে ডাকতে হবে অন্য কোন দিকে ডাকার মতো কোনো সুযোগ নেই যারা আল্লাহকে মেনে মিলে তাদেরকে ডাকতে হবে যে ভাই আসো আসো মসজিদে দিনের কথা হচ্ছে ওইখানে একটু বসো ও কবে চিন্তা করছে আসো আসো কয়দিন আগে এই গুলিস্তান দিয়ে যাচ্ছি গোলাপসর মাজার ওখান থেকে চিল্লার ভাইরা গেছেন ওই গুলাবসার মসজিদে তারা এসে রাস্তার এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কবলেছে ওইখান থেকে দেখে আসেন মসজিদ আসেন এখানে জামাত এসেছে কিছু কথাবার্তা হচ্ছে আমার একটু মানে মসজিদে জামাত এসেছে আসেন কিছু কথাবার্তা শুনেন এখানে করছিস না এটা করা যাবে না এটা করতে যেও না আবার এই যে ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবেন এইটাও হবে আবার জ্ঞানের সাথে জ্ঞানের সাথে অজ্ঞতার সাথে না এমনি বলছো তুই কি করছিস করছিস ও বলে যে করবো না তো কোথায় করব কি বলবেন জ্ঞান থাকতে হবে না বাবু হানি বা রাহী মহল্লার একটা উক্তি আছে দেখছেন যে যুবক একটা মাদারি গিয়ে সেদ্ধা করছে ওই অবস্থায় তিনি তাকে উঠিয়ে নিয়ে আসলেন নিয়ে এসে বলছেন ওই তুমি কি মুসলিম বলছে হ্যাঁ আমি মুসলিম যুবক তুমি কি তালা তো আদায় করো হ্যাঁ তালাতো আদায় করি মাস্তিকে সালা দাদাই করো না এইরকম মাজারি গিয়ে সালাদাই করো আচ্ছা আমি মাসৃত গিয়ে যুবক তুমি সালা পাদাই করো হচ্ছে কি সালাতের মধ্যে সুরা ফাতে করো সুরা ফাতে করি সালাপের মধ্যে যুবক তুমি সুরাফাতে মধ্যে কি ইয়া কানা তাইন করো আচ্ছা হ্যাঁ আমি তো এই আয়াতো পড়ি তুমি কি এর অর্থ জানো না আমি একটু অর্থ বুঝি না খালি এর শাব্দিক অর্থটুকু বুঝি এর মর্মাত্র আমি তো বুঝিনা যুবক ইয়া করছো তুমি কেন ওইটা দিচ্ছ একটু এবার কেন দিচ্ছ যুবক সেখান থেকে দবা করে ফিরে চলে আস মানে জ্ঞান জ্ঞানের সাথে যেটা তো একটা তুমি কেন এখানে দিচ্ছ এই কথাটা হিন্দুও বুঝবে এই কথাটা যেটা একটা আইবাদ কেন এখানে দিচ্ছ ওইখান থেকে আছে যাও মাছটিতে বিয়ে করেন দিচ্ছুকু লোক পেয়ে গেছে এই জন্য ওইটা না বলে বলছে যা আসেন জামাহাতে সেতে পারি ওইখানে গিয়ে চলেন আর ওর পাশে দিন কায়ম ওরা বিশাল হাজার হাজার মানুষ নিয়ে মহা সমাবেশ করে যারা দিন কায়েম করতে চায় তারা কোনোদিন ওদের বিরুদ্ধে বলে না যে কেন বাইরা তোমরা ওইখানে কেন করছ চলে যাও দিন কায়েমের প্রথম কথাই হচ্ছে আল্লাহ তারা কারোর এগাদত চলবে না আল্লাহর এগাদ হতে কাউকে অংশীদার তাপমত করা যাবে না যে দিন কায়েমের প্রথম কথা যেটা রত্নাম করেছেন নবীরা করেছেন দিন কায়েমের প্রথম কথা কোথাও দেওয়া যাবে না এবং অংশীদার সাব্যস্ত করা যাবে না করতে যেও না ওইগুলো কোনো বাবু তুমি দেখেছিলে নাকি এই যে ইয়েটা মাজারটা মাজারটা ছিল একটা মসজিদের ভিতর ওই চলারটাই মসজিদ ছিল দেখেছো গোলাপ চাষ সেই সময় দেখেছো এখন মসজিদ পশ্চিম দিকে ছিল মসজিদের একদম ভিতরে এর সাদ আল্লাহ তারুপার গ্রহণ করে এই ভালো কাজটা সে করেছিল মসজিদটাকে উঠিয়ে নিয়ে ওই পাশে দিয়ে এসছিল একজন আলমটাকে বলেছিলেন যে সরিয়ে দাও অন্তত পক্ষে সে আলাদা করে সামনে দিয়ে দিয়েছিল আমরা দেখেছি ওইখানে তখন জ্ঞান ছিল না আমার আব্বা আমাকে ওখানে নামাজও পড়িয়েছেন এই ছোটবেলায় অনেকদিন আগে ছোট বলতে গিয়ে তাদের আমলে বেশ কিছু লোকজন ঘেঁচা শুরু হয়ে গিয়েছিল এর সাথে বেশ কিছু আলেন বিশুদ্ধ আলেন তার কাছে ঘেঁচা শুরু হয়েছিল এই ঘেঁচতে গেসতে তার প্রথম কাজটা করেছিল এটা বিশুদ্ধ কিছু আলেন তার সাথে যখন মেলা শুরু করলো আস্তে আস্তে ওইখান থেকেও সে সরে আসলো ওইখান থেকে সরে প্রথম কাজ ও ভিতরে যে দাওয়াতটা পৌঁছেছিল সেই দাওয়া প্রথম কাজ করেছিল এই মধ্যে থেকে মাটি উঠিয়ে ফেলেছে শুধুমাত্র মাটি দেখা যাচ্ছে আর একটা বাউন্ডারি বাউন্ডারি আর মাটি তারপরে মূর্তি সরকারের সময় যা যা হওয়া সব হয়ে গেল এত বড় যে কবর এমনি পরে থাকে এটা কি হয় কাজ আগে এসো আল্লা দিকে আল্লাহর দিকে বলতে শিরকের সাথে নাকি শিখ বিবর্জিত অবস্থায় আর এইটা মূল দাবি মূল বক্তব্য হচ্ছে আসে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই যে এক আল্লাহ ইবাদত করবো আল্লাহ ইবাদতের সাথে কাউকে অংশীদার সাবস্থ করব না এবং আমরা পরস্পর রব হয়ে বসে থাকবো না রিয়াতে কোন কাজ আমাদের মধ্যে নেই আল্লাহর পথে মানুষকে ডাকা আল্লাহর সাল্লাহ কিভাবে হবে সর্বক্ষেত্রে আপনার কখনো কেউ হিসাবে ওটা বিষয়টা আল্লাহ আপনি ব্যবসার জন্য যাবেন তো যান কোনো সমস্যা নেই আপনার কোনো কাজটা আমার সাথে করেন কখনো যদি দিনী হিসাবে যান পেটিএম ভবনে অথবা প্রাইম ভবনে অথবা সচিবালয় অথবা সংসদ ভবন তিনি ব্যক্তিত্ব হিসেবে যদি কখনো যান আপনার প্রথম দাওয়াত হবে প্রথম দাওয়াত হবে আল্লাহ তো দেশের সর্বোচ্চ স্তরের মানুষদের কাছে সাধারণ আপামর জনগণের কাছে যাচ্ছেন প্রথম দাওয়াত হবে এইটাই শিক্ষিত মানুষের কাছে যাচ্ছেন প্রথম দাওয়াত হবে আল্লাহ তা হফিদ অশিক্ষিত মুখের মানুষের কাছে যাচ্ছেন প্রথম দাওয়াত হবে আল্লাহ তা হফিদ শিশু বাচ্চাদের কাছে যাচ্ছেন প্রথম দাওয়াত হবে আল্লাহ তফিদ যেমন মানুষের কাছে যান চাষা আমাসা যার কাছে গভর্নর করে পাঠাচ্ছেন ইয়ামানের শাসন কর্তা গভর্নর করে পাঠাচ্ছেন পাশা দিকে তাকে উপদেশ দিচ্ছেন যে মহাজ তুমি একটা শিক্ষিত জাতির কাছে যাচ্ছ একটা শিক্ষিত জাতি আলে কিতাব যাদের কাছে কিতাব আছে এবং ইয়ামানের লোকদেরকে আদিত্যের পরিবাসে শহীদ মোসলিম ইমান অধ্যায় বলবেন যে ইরামানের জাতিটা ছিল শিক্ষিত একটা জাতি তাদের অন্তর ছিল নরম অন্তর ছিল নরম এবং তাদের অন্তর ছিল ইমামের প্রতি ধাবিতাম বলছেন আল ইমানিম অনেকমাতাম ইয়া ইমান দেখতে যাও ইয়ামানবাসীদের ইমান দেখো ইরামানিদের ইমান মদিনা যে সমস্ত আন্তরাজ ছিল এই আউুস খাজরাত এরা সবাই জামানের অধিবাসী ছিল ওখান থেকে এখানে চলে এসেছিল তারা তাদের কিতাব করে জেনেছিল যে মোদিনাতে একজন নবী হিজরত করবেন সর্বশেষ নবী যে রবেন সে মোদিনাতে হিজরত করে চলে আসবে এবং তার মধ্যে ইসলাম বিজয়ী হবে এই সুসংবাদ যখন তারা তাদের কিতাবে পড়েছিলেন তারা যামান থেকে হিজরত করে আল্লাহাম আসা প্রায় দুই আড়াইশো বছর আগে থেকে তারা এখানে চলে আসলে এখানে চলে এসেছিলেন আল ইমান দেখো ইমান দেখতে চাও ইয়ামান ইমান দেখো হেকমত হেকমত দেখতে চাও হেকমত মানে কি কৌশল তাই না কৌশল যখন মিথ্যা বলবেন বলবেন কৌশল যখন মনে করেন কৌশল পুলিশ খুঁজতেছে এই দাড়িওয়ালা চেহারা পুলিশের কাছে আছে আজ সেখানে দাড়িগুলোকে শেখ করে বসে থাকবেন কৌশল আপনার নাম আপনার বাপ মারের কাছে আব্দুল্লাহ ওটা এর কাছে আবদুল্লাহ কেউ কেউ জিজ্ঞেস করছে নিজেকে গোপন করার জন্য আরাক নাম ব্যবহার করছেন কৌশল তাই না যা ইচ্ছা তাই বলবেন কৌশল মুসল্লিদের কৌশল কৌশলে গেছি মসজিদে যাওয়ার পরে বিপদেই পড়ে গেলাম আমার তালিম করব সেই সময় সাহেব মিলাপ করতেছে মিলাপের মধ্যে আবার দাঁড়িয়ে কে আম করতে হচ্ছে আমি বলতে হচ্ছে এখন ওইখান থেকে যদি আলাদা থাকি তাহলে করতেছে আর আমাদের কথাবার্তা শুনবে না যদি আমি ওখানে বসলাম বসার পরে বসে বসে একটু দুরুধ করতেছে আমি মোলা বলেন বসে বসে এইভাবে পড়লে এটা যায় আর দাঁড়িয়ে পড়লে হচ্ছে না যায় তো বসে বসে পড়লাম এক পর্যায়ে দেখি ইমান সাহেব ইয়ানাবি বলে দাঁড়িয়ে গেছেন এখন যদি আমি বসে থাকি তাহলে তো ওদের জামাতে ভিন্ন হয়ে গেল দাঁড়া পাড়া দিচ্ছে সবাইকে দাঁড়াতে এখন ও যদি বসে থাকে তাও তো হলো আরেক জামাত ও তাও তো শুনবে না বলছে আমি দাঁড়াতেও পারছি না দাঁড়ালে শিরিক হয়ে যাবে বসে থাকলে এদের থেকে আলাদা হয়ে তখন কি করছি ভাই আমি অর্ধেক দাঁড়িয়ে বসে এমন করে আছি দেখবেন দুর্গাগ্য ক্রমে আমার আত্মীয় ওকে ছোট হয় বললাম বদমাস তুই করি তৈরি বদমাসী যায় বসলাম তুই একমত তৈরি করিস তুই যে দূরতটা ডাক্তি এই দূরত কি কোরআন শিক্ষার দূরত না এই বিরাট করতে গেছিস আর তুই মানুষকে আল্লাহ দিকে ডাকিস তুমি তুমি দিনকে বিকৃত করছো মানুষকে ডাকছো কি হয় নাকি এই হেকমত শিখাচ্ছে আর আমাদের ভাইরা হচ্ছে যারা ফাটাফাটি করলো এসে করলো অর্জন করলো একবার আল্লাহ তাকে সে বলছে যে দায়িত্ব ছোট ছোট যায় দায়িত্ব না না যায় দায়িত্ব কখনো কখনো কি করা যায় আমি ধোকা দিচ্ছি সরকার আমাকে খুঁজতেছে আগামী সরকারকে ধোকা দিচ্ছি দায়ী শেখ করে আমি বললাম যে আপনি সরকারকে ধোকা দিচ্ছেন না নিজেকে ধোকা দিচ্ছেন নিজে নিজে নিজেকে ধোকা দেয় ও সরকারকে কি করে ধোকা দিবে কত মাইছে তারা যখন ইসলাম কবুল করে ফেললো তখন ইহুদিরা মোদিন ইহুদিরা ছিল না তারা ছিল তারাও এইটা জেনে তারাও এসেছিল মোদিনায় কিন্তু যখন এই আউদ খাজির লোকজন যখন ইমান কবুল করে প্রথম ধাপে সাহায্যকারী হয়ে গেলাম দেখতে চাও ই আমাদের হ্যাকমত দেখো সত্যের প্রতি কেমন অচল অবিচল কেমন অনট সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে মহমতা ইসলামকে তার এলাকায় নিয়ে আসলো যে আমরা আমাদের জান মাল সবকিছু দিয়ে আপনার হেফাজত করবো আপনার করব সবকিছু আর যখন তাদের চলে আসলো তখন তাদের মধ্যে কি অবস্থার সৃষ্টি হলো বাড়ি আছে বাড়ি ভাগ করে দিল সম্পদ আছে আচ্ছা একমাত এগুলো ওইগুলো একমাত্র ওইগুলো হচ্ছে বদমাইশি অর্ধেক দাঁড়াবেন অর্ধেক বসবেন ওইখানে না গেলে আমার শুনবে না আমি না আবার ওরাও আমার দিকে না এজন্য আমিও চাই গিয়ে দাঁড়ায় ला के कथा सक्य देर तक आहवान जाना तुम्हारा अल्लाह কালিমার সাক্ষ্য দাও আল্লাহ এর সাক্ষ্য দাও আল্লাহ মেনে নেয় তাদেরকে দ্বিতীয় দাওয়াত দাও যে আল্লাহ তারা তোমাদের উপরে দিনে রাতে পাঁচ অক্ষ সালাদে খরচ করেছেন সালাতে দাওয়াত হবে যাবে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে আর আমাদের সালাতে দাওয়াত কোনদা কখনো করে থাকে আমিও একটু বললাম তোমাদের তো নামাজই হয় না হ্যাঁ যেই কথা বলছি আমার দিকে তে ও খালাওয়াত নিয়ে কোন কথাই মানে এছাড়া বাইরে কোন কথাই নেই ওকে দাওয়া নিজের বিষয়ে জিজ্ঞেস করলে উত্তর দিয়ে না আ করে নিজিদারি কি বলছে অথচ দ্বিতীয় দাওয়াত সারা বাংলাদেশ একবার খেয়ে ফেলেছে চার ওদিকে এই মেয়ে সাত নাম্বারে ওরা দুই তিনটা ছেলে বসবাস করে যারা আল্লাহ মানে ছয় নম্বরে তিন চারজন বসবাস করি আপনার আপনাদের এলাকায় মাত্র কয়েকজন যদি পার্সেন্টেজ মিলাম সাত নম্বরে যত হাজার মানুষ আছে এদের ভিতরে যদি ওদেরকে করে যান একটা করে টোকা যাবে সবাই মিলে সাত নম্বরে যত মানুষ আছে সবাই মিলে একটা করে গুছিয়ে একটা আমার দেশে একটা একটা টোকা গেলে তিন চারজন মরে যাবে ছয় নম্বরে একটা বেড়ে টোকা মারলে আমরা মরে যাবো শেষ পার্সেন্ট মানুষকে সালাতে হচ্ছে না ওদিন ইমান শেষ হয়ে গেছে ও আগার করলে কি হবে মুনাদ ইমান শেষ হয়ে গেছিল ও আল্লাহ রসুলের পিছনে খালাফ করার পরেও জামাতের সাথে আল্লাহ রসুলের পিছনে খালাফ করার পরেও তার যাচ্ছে কারণ কি ইমানের সমস্যা তাও এই যে সমস্যা না সালাতে দাওয়াত হবে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যত প্রকার শিরক আছে শির্ক সম্পর্কে আপনাদেরকে জ্ঞান অর্জন করতে হবে শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন করে মানুষকে শির্কের বিরুদ্ধে দাওয়াত দিতে হবে তাও সেইদের দিকগুলো জ্ঞান অর্জন করে মানুষকে শির্কের বিরুদ্ধে দেওয়া দিতে হবে যারা মেনে নেবেন তাদেরকে বলেন যে আল্লাহ রসুলের তরিকায় খারাপ করে রসুলের তরিকায় খারাপ করে তারা তো করবেন ফলাপের হুকুম চলে এসেছে আপনাদের রসুলের তরিকায় খারাপ করেন আমরা এই হাতি তোর উপরে আগ্রহ করেছিলাম মানিকগঞ্জের একটা এলাকায় আল্লাহ করতে হবে অথচ পুরো মানিকগঞ্জ জেলাতে তাদের একটা নামঢাক চলে এসেছে কি করছে এই করছে সে করছে মাত্র দুই মাস যখন আলোচনা দ্বিতীয় মাসে যে ওরা দ্বিতীয় মাসের শেষের দিকে যেভাবে আমরা খারাপ কি করব কিভাবে করব আমাদের ইমানই তো সমস্যা দেখা যাচ্ছে কিভাবে খারাপ করবো হচ্ছে আপনারা কিভাবে পড়বেন আপনারাই বলেন আপনারাই বুঝেন সময় মতো সেই কিতাবগুলো নিয়ে গিয়ে নিজের নিজেরা পড়ে আমলটা শুরু করে দিয়েছে যে জাতির ইমান নাই সে যদি করলে কি হবে না করলে কি হবে ইমানে চাওয়া থাকে যে এবং ফল ফলক এত বেশি দেখা গেছে যে ওই এলাকার শ্রেষ্ঠ একজন আলেন সবচেয়ে ভালো একজন আলেন মানুষ জামিল সাহেব এই লোকটা জামাত ইসলামী করতো তবলিক জামাত করতো করে এসেছে সেই লোকটাকে পরিবর্তন করে দিয়েছেন মানিকার সাথে ওকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন আমিরের ছেলে এখন বাবার মুখের মত কি চুন কালি মেখে পড়ে গেছে এলাকার লোকজন বলে যে আপনি আমাদেরকে এইভাবে দাওয়াত দেন আপনার ছেলে মুখে চুন কালি মেরে দিল ওরা কি করা হচ্ছে তাহলে পড়ে চলতে হবে ছেলেকে বলে তোর জন্য আমাকে বোর্ডা করে চলা লাগবে কদিন পরে কি আমার সব আমার মা মরজা দায়িত্ব সব শেষ হয়ে গেল ও তখন উত্তর দিচ্ছে যে ইসলাম এমনই ইসলাম এমনই বাবার ছেলের জন্য বাবার মুখে চুনকালি পরে আর বাবার জন্য ছেলের মুখে চুনকালি পড়ে ইসলাম এমনই হতেই যাবে ইব্রাহ জন্য তার বাবা মুখে চুনকালি পড়ল না আবার কেনারের জন্য সালাতামের উপরে একটা অপবাদ করলো না মিটিং না করে এমন কোন সপ্তাহ নেই বিসির কাছে মিটিং গেছে বিচার গেছে ওদের নামে লিখিত অভিযোগ বিসি ওদেরকে ডাকিয়েছে টাকা নেবে আমাকে জিজ্ঞেস করছে ভাই কি করবো এক নিয়ে ওরা রিক্সায় ঘুরে ঘরে রিক্সা ঘরে একটি বলি ডিসিকে হাদিসের কিতাব খুলে দেখে আছে কিতাব খুলে বলতেছে কোরআন খুলে বলতেছে ডিসি বলতেছে হ্যাঁ তোমরা কি কাছো এই কাপ ওইটা ওই পক্ষ এসছে এমন ডিসি বলতেছে বাবা কি করবো গণতান্ত্রিক দেশ এদিকে সে বেশি ওইটাই মানে অর্থাৎ তোমাদের তো তোমার ঠিকঠাক আছে তোমরা তোমাদের আলেমের যে বাবা সেই লোক ছিল তো যে লোক আমার ছাত্র দুজনই আমার ছাত্র ওই আলেম আমার ছাত্র ওর বাবা আমার ছাত্র ওর বাবা আমার মেয়রের সাথে খুব ভালো সম্পর্ক মেয়রের ব্যবসা মানুষ দেখে মেয়রের কাছে বিচার গেছে মৌলবীরা এক মৌলবী গিয়ে বিচার দিচ্ছে ও আর জানে না যার বিরুদ্ধে বিচার দিচ্ছে তার বাবা টানবাসে বসে আছে সব বিচার দেওয়া হয়েছে ওকে ডাকিয়ে আনা হয়েছে কি ব্যাপার আপনার ছেলে দেখা যায় আপনার ছেলে আর এদের বিরুদ্ধে এই এতগুলো মৌলবী একসাথে এসেছে বিষয়টা কি এখন এই মৌলবী গুলো একে দেখে দেবো না হয়ত হয়ে আছে আল্লাহ যার বিরুদ্ধে বিচার ছিলেন তার বাবা এখানে বসে আছে এখন আমাদের স্কুল টাইপ অবস্থা স্যার এরকম কোন সপ্তাহে না বিষয় বস্তুটাই এমন অতগম ভয়ে মানুষটা চেয়ে থাকবে প্রথম দাওয়াত আল্লাহ যদি মেনে না তাহলে তাকে দাওয়াত বলছে তাদেরকে বলো যে তোমাদের উপর আল্লাহ তালা জাকাতকে খরচ করেছেন এই জাকাতটা তোমাদের থেকে নিয়ে তোমাদের মাঝে দিয়ে দিব মিরপুরের জাকাত গিয়ে গুলশাল গিয়ে হবে না চিতাখাংয়ে টাকা ডাকা ডাকায় এসে বন্টন হবে না কোনদিন সম্ভব নয় ওইখানে বন্টন হবে ওই এলাকার মানুষ যখন থাকবে যদি তুমি দেখো তাদের উত্তম উত্তম তুমি ডাকা হিসাবে নিতে না উত্তম মানগুলোকেই নিতে না আর মহাজ তুমি খেয়াল তুমি মুসলিমের থেকে নিজেকে হেফাজত করো মুসলিমের বদয়া থেকে তুমি হেফাজত করো মজরুমের বদদোয়া আপনি বড় মুসলিম বড় দায়ী কাফের আছে হিন্দু আছে তার উপর অত্যাচার করে ফেলেছেন দোয়া আল্লাহ কাছে মজলুম তুই মজরুমের দাওয়াত মজরুমের দোয়া থেকে মজরুমের বদদোয়া থেকে নিজেকে হেফাজত করো সাহিনাল্লাহ কেন না তার দোয়ার মধ্যে আর আল্লাহ মধ্যে কোন পর্দা থাকে না সোজা তার আল্লাহ রসুল্লাহ আলী রসাল্লামই বলে পাঠালেন খায়দারের যুদ্ধটা হয়েছিল মুসলিমদের যতদূর যুদ্ধ হয়েছে এর ভিতরে লম্বা একটা যুদ্ধ ছিল খায়দার যুদ্ধ দীর্ঘদিন চলেছে বিজয় আসতেছে না সকালবেলা শুরু করেছে যুদ্ধ শুরু করেছে মনে হচ্ছে আজকে বিকেলবেলা বিজয় হয়ে যায় হচ্ছে বিজয় কোনো দিন লড়াই তারপরে আবার পর দিন লড়াই এবার বেশ কিছুদিন যাবছে কোন পক্ষের বিজয় আসতেছে না পরাজয় আসতেছে না একটা মধ্য অবস্থানে রয়েছে আল্লাহ রসুল সাল্লাম তেমনি একটা দিনে ঘোষণা করছেন যে কালকে এমন একজন ব্যক্তিকে আমি সেনাপতির দায়িত্ব দিব তার হাতে আমি পতাকাকে উঠিয়ে দিব পতাকা উঠিয়ে দিব কিসের পতাকা স্বাধীনতার পতাকা না অঞ্চলের পতাকা না কিসের পতাকা যুদ্ধের পতাকা যুদ্ধের পতাকা এই যে যারা সেনাবাহিনী আছে কাছে যুদ্ধ শুরু একটা হচ্ছে সাদা পতাকা যখন ওলায় তখনই যুদ্ধ বন্ধ হয়ে যায় আর যখনই যুদ্ধের পতাকা ওলায় তখনই শুরু হয়ে যা আমরা প্রস্তুত আছি আর এখন পতাকা উড়ান লাগে না সেই সময় পতাকা উড়ান লাগতো যারা লড়াই করতে যেত সেনাপতির হাতে পতাকা থাকতো এবং সেই পতাকা থাকতো প্রত্যেকের আদর্শ অনুযায়ী যে যে আদর্শ বিশ্বাস করেন সেই আদর্শ অনুযায়ী পতাকার ভিতরে একটা কিছু থাকতো তো এনাকে একটু পতাকা দিয়ে পাঠালেন বলছেন যে আগামীকালকে এমন এক ব্যক্তি হাতে আমি পতাকা উঠিয়ে দিব সেনাপতির দায়িত্ব উঠিয়ে দিব যে আল্লাহ এবং তার রতুনকে ভালোবাসেন আল্লাহ এবং তার রতুল ওই ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহ এবং তার রতুন ওই ব্যক্তিকে ভালোবাসেন আর আল্লাহ আল্লাহ এবং আল্লাহলা তার মাধ্যমে বিজয় দিবেন আল্লাহ তালা এই ব্যক্তির মাধ্যমে আগামীকালকে আমাদেরকে বিজয় দিয়ে দিবেন যার হাতে পতাকা উঠিয়ে দিব আমি তার মাধ্যমে আল্লাহ তালা বিজয় দিবেন প্রত্যেকেই জল্পনা কল্পনা শুরু করে দিল যে কাকে দিবে কাকে দিবে কাকে দিবে আগামী আগামীকালকে আর প্রত্যেকে এই আকাঙ্ক্ষা শুরু করলো যে আগামীকাল বিজয় হবে তাহলে এই বিজয়ী বিজয়ী ব্যক্তিটা যেন আমি হয়ে যায় প্রত্যেকেই আকাঙ্ক্ষা শুরু করে দিল যে যদি আমার হাতে দেয়া হয় যদি আমার হাতে দেওয়া হয় তাহলে এখানে বিজয়া শুরু করবো একটা হচ্ছে আমি আল্লাহ তার হাতের ভালোবাসা পাবো দ্বিতীয়টা হচ্ছে যে ইসলামী একটা অবস্থান থাকবে যারা আমার মাধ্যমে বিজয় দিয়েছেন আল্লাহ কি হতেন তিনি চাচা তো ভাই শুধু চাঁকাতো ভাই জামাই হতেন জামাতা জামাতা হতেন চাচাতো ভাই হতেন এবং অল্প বালকদের ভিতরে যারা ইসলাম কবুল করেছিল তিনি একজন প্রশ্ন ছাড়িয়ে ব্যক্তি ইসলাম কবুল করেছেন তিনি শিয়া আনে তাকে শিয়া বানাইছেন তাকে শিয়া বানাইছে তো প্রশ্নধার যা ইসলাম করেছিলেন এই মানুষ তার চোখে প্রচন্ড রকম খুলতেই পারছে না প্রচন্ড ব্যথা দেখার কারণে সে প্রচন্ড ব্যথার কারণে সে চোখ খুলতে পারছে না চোখ দেখতে পাচ্ছে না ধরবে যে আলীকে আমার নিয়ে আসো আলী রাজু আল্লাহ না করে কাগজের মতো আল্লাহ রসুল্লাহ শুধু বরকতময় ছিল হ্যাঁ তোমরা প্রচেষ্টের বিভিন্ন বিষয় এবং নবীদেরকে আল্লাহ তালা বরফতময় করে পাঠিয়েছিলেন নবীর টুতুতে বরকত আছে পীরের টুতুতে আছে নাকি পীর সাহেবের টুটু তুটা হাতে আছে পিঠে পানির পেঁক পানের যে সমস্ত পিক আছে ওই পিকের মধ্যে পিক নিয়ে খায় কাকা হয়ে যাবা দেখতে পানের ছিবা দিচ্ছে পিক দিচ্ছে এই দৃশ্য দেখতে হলে কাকা হয়ে যাবা গ্যালে দেখতে পাবা তোমার মুখে থেকে একটুখানি পবিত্র লালা নিয়ে বর্ত সময় লালা নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন চোখে লাগিয়ে দেওয়ার সাথে ভাগে চোখ ভালো হয়ে গেল আলী রাজ্লাম বলছেন যে আমি এত বেশি সুস্থ হয়ে গেলাম যে আমার কোনদিন চোখে কোন রোগ হয়েছিল আমার মনেই হচ্ছে না জোহান আল্লাহ সেটা ছিলেন মসজিদা মজুদা এটা একটা মজুদার যে কানলাম কান নাম এখন আমার মনে হলে যে আমার এর আগে কোনদিন চোখে কোন রোগই ছিল না আর তিনি মৃত্যু এক পর্যন্ত তার চোখে কোনো হয়নি আল্লাহ আল্লাহ মজুদা এরপরে আল্লাহ চলা শুরু করে দাও হাত পাশা হাতিহীন যতক্ষণ পর্যন্ত তুমি তোমার যুদ্ধের যে অবতরণ না করো যখন অবতরণ করবে যুদ্ধের মহাদ অবদান করবে সুমদর আলু ইসলাম আলী আহ্বান মানে কি আহ্লাহ তারা ঈদের দিকে আহ্বান আল্লাহর দিকে আহ্বান আল্লাহ তার ঈদের দিকে আহ্বান আমার তাদের নাম তার ঈদ ভিত্তিক জীবন ব্যবস্থার নাম কি ইসলাম ইসলাম তুমি নয় জানে এসেছো সেনাপতি গুলো তোমার সামনে তোমার সাথে ওরা সবকিছু নিয়ে সানি অবস্থায় দাঁড়িয়ে আছে তুমি ওইখানে নেমে প্রথম তাদেরকে ইসলামের পক্ষে আহ্বান করো ইসলামের পক্ষে আহ্বান করতে গিয়ে আল্লাহ হোসেন যে তাদের ব্যাখ্যা দিচ্ছেন যে অকব বি এবং তাদেরকে সংবাদ দাও যে আল্লাহ কি কি বিষয় তাদের উপরে করেছেন কি কি বিষয়ে রাজিব করেছেন প্রথম বিষয় যে এক আল্লাহ ইবাজত করো আল্লাহর ইদাজতের সাথে কাউকে আহ্বান দিয়ে যদি একটা লোক হেদায়ত পে যায় একটা লোক হয়ে যায় যে একটা লোকও তা একটা লোক হচ্ছে ষোলোটা বিএন ডাব্লু পাওয়া যায় এখন পনেরো ষোলোটা একটা লাল উট বিক্রি করলে পনেরো ষোলোটা বিএন ডাব্লু যায় নতুন মডেলের পনেরো একটা করলে অনেক বেশি উত্তম হবে তার মানে আপনি এখন মানুষকে আহ্বান করছেন আপনার জন্য শত শত বিএন ডাব্লু যত মূল্যবান তার বেশি মূল্যবান হচ্ছে একটা লাডু এই মানুষের হৃদায়ত একটা মানুষের আল্লাহ আল্লাহ আহ্বান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের আইমে বরকর দান করেন আল্লাহ আমাদের ইমানে দান করেন আল্লাহ আমাদের আমলে বরকর দান করেন আল্লাহ আমাদের রীতি কে দান করেন আল্লাহ আমাদের জীবনে বরকদ দান করেন থেকে হেফাজত করেন আল্লাহ আলহামদুলিল্লাহ